উকবাহ ইবনুল হারিস রাজিয়াল্লাহ তাল্লাহনু বর্ণনা করেন তিনি আবু ইহাব ইবনু আজিজ রাজিয়াল্লাহ তালু এর কন্যাকে বিয়ে করলে তার নিকট জনৈকা স্ত্রীলোক এসে বলল আমি উকবাহ রাজিয়ালহুকে এবং সে যাকে বিয়ে করেছে তাকে দুধ পান করিয়েছি উকবাহ তাকে বললেন আমি জানি না তুমি আমাকে দুধ পান করিয়েছ আর ইতো পূর্বে তুমি আমাকে এ কথা জানাওই নি অতপর তিনি মদিনায় আল্লাহ রাসুল সাল্লা উলিয়া সাল্লামের নিকট গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন একথার পর তুমি কিভাবে তার সঙ্গে সংসার করবে অতপর উব্বা তার স্ত্রীকে আলাদা করে দিলেন এবং সে মহিলা অন্য স্বামীর সঙ্গে বিবাহ বদ্ধনে আবদ্ধ হল